মানবতার সমাধান আমরা ধারাবাহিক হাজির স্বরূপ থেকে আলোচনা শুনে আসছি আর যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম আমরা সেটা হচ্ছে লেনদেন ধনি ইসরায়েলের একটি ব্যক্তির ঘটনা আমরা শুনেছিলাম গত সেশনে তার এমন কোনো আমল ছিল না কিন্তু ইন্তিকালের সময় যখন বা কোন কোনো রেওয়ায়তে হিসাবের সময় তার কোনো নেক আমল খুঁজে পাওয়া যাচ্ছিলো না একটাই নেক আমল পাওয়া গেল আর সেটা হচ্ছে মানুষের সঙ্গে লেনদেনের সময় তিনি কঠোরতা অবলম্বন না করে ছাড় দিতেন স্বার্থ মতো করতেন না কার কষ্ট হয়ে গেলে তাকে মাফ করে দিতেন আর দেওয়ার সময় বেশি দিতেন নেওয়ার সময় একটু কম নিতেন এর ভিত্তিতেই আমরা আলোচনা শুনছিলাম আল্লাহর শক্ত আছেই আল্লাহর ইবাদত করতে হবে সে ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে না পাশাপাশি মানুষের যে কনসেপ্ট আছে যে এবাদতটা আল্লাহর সঙ্গে করে ফেললেই বোধহয় দিনদারি হয়ে গেল কিন্তু মানুষের সঙ্গে লেনদেনের বিষয়টাকে মানুষ গুরুত্ব দিয়ে বিবেচনা করে না সুযোগ পেলেই ঠকানো প্রতারণা এবং মানুষকে যে কোনো তরিকায় যদি চিটিং করার কোনো সুযোগ হয় সুযোগ পেলে মানুষ ছাড়েন না এই বিষয়ে ফোকাস করার জন্যই হাদিসে এই গুরুত্ব এসেছে কিভাবে মানুষ প্রতারণা করে তার আরেক ধরন হচ্ছে ওজনে কম দেওয়া এই ওজনের ব্যাপারটায় মানুষ অনেক উঠানামা করে যখন ন্যায় নিজে পাওনা নেবে তখন ওজনে বেশি করে নিয়ে না আর যখন দেবে তখন দেওয়ার সময় কমিয়ে দেয় আপনারা জানেন সুর আল মু আলোচনা শুরু হয়েছে অথবা ওয়াইল নামক জাহান নাম ওই সমস্ত ওজনকারীদের জন্য যারা ওজন করার সময় কম বেশ করে ওজন করে মানুষকে ঠকায় ওজনের সময় দুই তরিকায় ঠকায় এই হাল্লা সে যখন লোকদের থেকে তারা ওজন করে নিজেদের নেওয়া নেয় তখন বেশি করে নেয়ানু হুম ইসেরুন আর যখন ওজন করে তাদেরকে দেয় দেওয়ার সময় কমিয়ে দেয় ওজনে ঠকায় তাদের শাস্তি সম্পর্কে আল্লা তালা বলছেন আল্লাহ উল্লা হুম এই যে কাজ করে তারা প্রতারণার কাজ করে ওজন্য কম বেশ করে তারা কি বিশ্বাস করে না যে তারা একদিন পুনরুত্থিত হবে তাদেরকে আবার জিন্দা করা হবে আল্লাহর সামনে ধরে নিয়ে আসা হবে লেউমিন আউিম একটি বড় দিন একটি মহাদিবস গ্রান্ড ডে ফর দেম সেদিন তারা উঠবে আল্লাহ আল্লাহতালার কাছে উঠে তারা এই বিশাল দিন বড়ো দিন যেদিন হিসাব দেওয়া লাগবে রবিন যেদিন মানুষ রব্বুল আলমিনের সামনে সবাই দাঁড়িয়ে যাবে হাসারের ময়দানে বিচার এবং হিসাবের জন্য সেই দিনের কথাকে তারা বিশ্বাস করে না আমি কি সেদিন এগুলো সব যাচাই বাছাই করে হিসাব নেবো না কাকে ঠকিয়েছ কার থেকে বেশি নিয়েছ কাকে কম দিয়েছ ওজন কীভাবে করেছ এগুলোকে আমি জিজ্ঞেস করব না তারা কি এগুলো অবিশ্বাস করে অথচ মুসলমানদের মধ্যে যারা এগুলো করে তাদেরকে আপনি জিজ্ঞেস করেন তুমি কি বিশ্বাস করো কে আমাদের কথা হাসরের কথা তুমি হাসরের মাঝখানে উঠবে তোমাকে আল্লাহ জিন্দা করবেন হ্যাঁ হ্যাঁ এগুলো বিশ্বাস করি বিশ্বাস করলে কেমনে এই কাজ করতে পারো আল্লাহ তালা কোরআন শরীফের অনেক আয়তে মানুষকে সতর্ক করেছেন এমনি আব্বাস আল্লাহ তালা বলেন নবী করিম সাল্লি সাল্লাম যখন মদিনায় গিয়েছিলেন তিনি দেখলেন মদিনার লোকদের এই কারবার আছে তারা ওজনে বেশ কম করে কম বেশ করে তিনি এটা নোটিস করলেন পরবর্তী পর্যায়ে আল্লাহ তারা এই আয়াত নাজিল করলেন এর আগে কানু মিন আহবাসিনে কাইলেন তারা ওজনের দিক থেকে কম বেশ করা মধ্যে খুবই খারাপ প্রকৃতির লোক ছিল মদিনা লোকদের একটা খারাপ অভ্যাস ছিল ঠকাতো ওজনে বেশ কম করে ফের আনজাল আল্লাহু তাল্লা তখন আল্লাহ তালা ওয়াইদুল মুতাফিন এই আয়াত যখন নাজিল করে ফেলেন আয়াতগুলো চূড়াটা তখন ফের আহসানুল কাইলা বাদা আলিকা তারা এরপর থেকেই তাদের মধ্যে এই ওজনে বেশকম করার ধারণা সম্পূর্ণ বিদায় হয়ে গেল এই অভ্যাস তাদের আর থাকলো না মদিনার আনসারিরা এত সিনসিয়ারলি ইসলামকে কবুল করেছিলেন গ্রহণ করেছিলেন এই আয়াত নাজিল হওয়ার পরেই সঙ্গে সঙ্গে তারা ছেড়ে দিলেন এবং এই মদিনার লোকদের এই ইনসাফ লেনদেনের সততা আমরা যখন লেখাপড়া করেছি সৌদি আরবে মদিনায় কেনাবেটা করেছি এবং মুদিনার কারণে গোটা দেশের মধ্যে একটা প্রভাব আমরা লক্ষ্য করেছি এমন কি মনে আছে আমরা যখন রিয়াদে কাপড় কিনতে গিয়েছি যেমন দশ গজ কাপড় কিনলাম তখন দশগজ কাপড় কেনার পরে কেচিটা আমাদের দেশে তো একেবারে গজ মাপার যে কাঠে টুকরাটা আছে। ওটার মাথার মধ্যে এমনভাবে লাগায় পারলে কাট কেটে যাওয়ার অবস্থা একটুও ছাড় দেন না কয়েক সেন্টিমিটারও ছাড় দেয় না একেবারে বরাবর কাটে। কিন্তু ওখানে দেখে যে তারা প্রায় হাফ মানে এক ফুট আধা ফুট একস্ট্রা কেচি দিয়ে কেটে দিচ্ছে আমরা অভিভূত হয়ে যেতাম সব হান্না এই কারবার তো আমাদের দেশে কোনোদিন দেখিনি এক ফুট আধা ফুট কয়েক ইঞ্চি নিঃসন্দেহে তারা ধরে এক্সট্রা তারপরে কাটে চিন্তা করলাম যে ওই হাদিসের বরকত দোয়ার বরকত এবং নবী করিম সাল্লাম তাদের জন্য দোয়াও করেছেন যে আল্লাহ মদিনাবাসীদের সায়ের মধ্যে মদিনাবাসীদের ওজনের মধ্যে আপনি বরক দান করেন ওনার দোয়া আল্লাহ তালা কবুল করেছেন কারণ আমসারির এত ভালো মানুষ ওজনে ব্যাসকম করবে এটা তো ঠিক হয় না তিনি দোয়া করলেন আল্লাহ তালা আয়াত নাজির করলেন এরপরে তাদের মধ্যে ওজনে এবং এই মানুষকে কাস্টমারকে গ্রাহককে আর ঠকানোর টেন্ডেসি থাকলো না একটু বেশি দেওয়া টেন্ডেন্সি হয়ে গেল। সেটা আজও পর্যন্ত আছে কিছু কিছু ইদানিংয়ের খবর অবশ্য এত বেশি জানি না তবে বেশ কয়েক বছর আগেও দশ বিশ বছর তিরিশ বছর আগে যখন আমরা লেখাপড়া করেছি আমরা সেটা দেখেছি যে আর এই প্রভাব আশেপাশের শহরগুলোতে পুরো দেশের মধ্যে ছড়িয়ে পড়েছে হোয়াইল আমরা যদি আমাদের অনেক দেশের দিকে দেখি তাহলে দেখা যায় যে তারা বেশি তো দেওয়ার প্রশ্নই আসে না ঠিক মতো দিলেও শোকরা আলহামদুলিল্লাহ পড়তে হবে কিন্তু অনেক সময় দেখা যায় যে ঠিক মতো দেয় কিন্তু আসলে ঠিক মতো দেয় না ছোটকালে গ্রামের বাজারে গোস্ত কিনতে গিয়েছি এবং শহরেও কীভাবে গোস্ত বিক্রি হতো গোস্তের মধ্যে প্রথমত ভালো পরিমাণ দেবে একটু বড় টুকরা সুন্দর টুকরা দেখাবে ওখান থেকে একটু নিয়ে অর্ধেক পরিমাণ ভালো গোস্ত দিবে আর আগে থেকে রেডি করে রাখা আছে হাড্ডি এবং চর্বি আজে বাজে জিনিসগুলো কাটা আছে এই কোন রকমের দাঁড়ি পাল্লার মধ্যে ভালো কিছু একটু দিয়ে অর্ধেক ওই আজে বাজে জিনিস যোগ করে দিচ্ছে তাড়াতাড়ি করে আপনি কিছু করতে পারবেন না আপনি মানা করছেন হাত দিচ্ছেন আপনি সে এগুলো শুনছেনা খুব তাড়ো করে দিয়ে দিচ্ছে এ যে ঠকানো ভালো গোস্ত আপনি কিনলেন এগুলো তো কেনার ইচ্ছা ছিল না এগুলো ঢুকিয়ে দিল এমনভাবে এমন হাত দিয়ে দিল যে এটা কোনো কাজেই লাগলো না এমনভাবে চর্বির মতো দিল যে আসলে চর্বিও না এই এক প্রতারণা দুই নম্বর প্রতারণা হচ্ছে এক কেজি কিনছেন কিন্তু সে পাল্লাকে এমনভাবে ধরে এদিকে এত ঝুঁকে গেছে আপনার কাছে মনে হবে যে এক কেজি থেকে আরো বেশি দিয়ে মনে হয় যেন সোয়া কেজি মেপে দিলো কিনা এমন এমনভাবে টান দিল এক কেজি অনেক বেশি দিয়েছে কিন্তু আপনি এটা পরে কেউ কেউ গিয়ে অন্য দোকানে মেপে দেখে যে না এক কেজি হয় নাই সাতশো গ্রাম হতে পারে আটশো গ্রাম হতে পারে পনেরো এক কেজি হতে পারে কিন্তু আপনার সামনে এমনভাবে টান দিল মনে যেন বেশি দিয়েছে সোয়া কেজি দিয়েছে এই যে স্কিলগুলো মানুষ যুগ যুগ ধরে শিখে এসেছে লালন করে এসেছে পালন করে এসেছে কি দরকারটা আছে এরকম প্রতারণা করার এবং এই প্রতারণা মাধ্যমে এই সমস্ত কসাইগুলো কয়জন ধনী হয়ে গেছে হয়নি আল্লাহ তালা খায়ের উপ আমি শুধু কষাইদের ব্যাপারে বলছি না এরকম অনেক দোকানি অনেক ব্যবসা যারা করে দোকানদার অনেকই এরকম করে ফেলেন এগুলো এক একটা তরিকা ওজনে কম বেশ করাটা অনেক বড় ক্রাইম আল্লাহ তালা কমে সোয়াইবের লোকদেরকে একেবারে গজব নাজিল করে দিয়েছেন তারা এই বেশকম করার কারণে ওজনে তাদের প্রতি তিনি লান বর্ষণ করেছেন তো আল্লাহ তালা তাদেরকে কেন হালাক করেছেন তাদের ওজনে ব্যসকম করার কারণটা এত বড় ক্রাইম হয়েছে এজন্য জন্য কোরআনে পাকে আল্লাহ রব আল কয়েক আয়াতে ওজন ঠিক মতো দেওয়ার জন্য বলেছেন আপনারা সুরা রহমানের খবর জানেন সেখানে নয় নম্বর আয়াতে আল্লাহ তালায় সাদ করেছেন বা ওজন করবরদার কম দিও না সুরা আল এস নম্বর আয়তা আল্লাহ সাদ করেন ও ফুলা ইদা মুস্তাকিম। তোমরা যখন ওজন করো পরিমাপ করো তখন তোমরা ঠিকঠাক মতো মাপ করো এই কাইল বলতে বোঝানো হয় অনেক সময় যেগুলো তরল পদার্থ মাফ হয় যেমন তেল পানীয় জাতীয় জিনিস তরল জিনিস আর ওয়াজন টেস্ত আসে মেইনলি বা ওজন যেটা আসে দাড়ি দাড়িপাল্লায় যেগুলো আদার জিনিস যেগুলো ওজন করা হয় দুইটার কথা আল্লাহ বললেন চাই তোমরা পাত্র দিয়ে তরল পদার্থ তরল জিনিস মাপামাপি করো অথবা অন্য অন্য জিনিসগুলোকে দাড়ি পাল্লায় উঠে মাপামাপি করো উভয় ক্ষেত্রেই বিল কেস্তশ মুস্তাকিম একেবারে ঠিকঠাক মতো ওজন ঠিকঠাক মতো পরিমাণ মতো তোমরা লেনদেন করা খবরদার ঠকাঠকি করো না এটা অনেক বড় অপরাধ ওজন এই কাজ করা একটা বড় কবিরা গুণা এটা করলে এর বিনিময়ে মানুষকে ঠকিয়ে আপনি সামান্য যা কিছু উদারস্থ করছেন এটা আগুন আগুন ঢুকাচ্ছেন আপনার প্যাটের মধ্যে সাহাবাহিকেরাম এবং আমাদের সলফে সালাহীন কোরআন এবং হাদিস থেকে এই বিষয় গুরুত্বটা এমনভাবে নিয়েছেন যে ওনারা এগুলোকে ঠিকমতো আমল করতেন এবং স্বয়ং রসুল্লাহ সাল আলয় সাল্লাম তাদেরকে যখন দেখা হতো বাজারে যেতেন দোকান পাটে এগুলো গাইড করতেন এগুলোকে তদারক করতেন এবং দৃষ্টি আকর্ষণ করতেন দর্শক মন্ডলী আমরা এ বিষয়ে আমাদের আলোচনা কন্টিনিউ করব ব্রেকের পরে ইনশাআল্লাহ এখন আমরা একটা বিরতির দিকে যাচ্ছি পরিচর্যা ছাড়া কোনো জিনিসই তার সৌন্দর্যতা টিকা রাখতে পারে না ঠিক তেমনই ইমান ও আমলের পরিচর্যা ছাড়া একজন মমিনও তার লক্ষ্য উদ্দেশ্যে বুঝতে পারে না আসুন मर रेखे जावा बा श्रवणर मध्यम निजे ईमान तुम ए रियजीन दर्शे थकून देखाजी आज सन्ध्या छटाय सम्प्रचार दोपुर बारोटाय बांगे पीस टी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 বড় প্রতি সোমবার ও শনিবার সন্ধ্যা উৎস এখান থেকে জ্ঞানকে বের করে নিতে হবে ঘোষণা সৌরজগৎ সূর্যকে কেন্দ্র করে তার গ্রহগুলো একটি চমৎকার শৃঙ্খলার ভিতর দিয়ে ঘুরছে পৃথিবী ঘুরছে তার আপন কক্ষপথে দেবে ইমান ও আধুনিক বিজ্ঞান পরবর্তী অনুষ্ঠান বাংলায় সালামু আলাইকুম রহমতুল্লা বরক দর্শক মন্ডলী বিরতির পূর্বে আমরা আলোচনা করছিলাম ওজনে কম বেশ দেওয়া একটা বড় ক্রাইম বড় অপরাধ লেনদেন মানুষের অনেক বড়ো দিনদারি বড় ইবাদত বড় আমল নবী করিম সাল আলয় সাল্লাম একবার মদিনার বাজারে গেলেন সাহাবি সাফান সুয়াইদ এমনি কাই ইসরাতি আল্লাহ আনহুপেন যে আমি এবং মাহরামা আর আবদি নামে আমরা দুজনে কাপড় কিনে নিয়ে এসেছিলাম হাজার এলাকা থেকে মুদিনার বাজারে বিক্রি করার জন্যে ফেজান সালাম ফেসাওয়ামা নারাউলা তিনি সারাউল মানে পায়জামা জাতীয় জিনিস আমাদের সঙ্গে দরাদরি করে কিনলেন এরপরে তিনি পে করবেন তখনকার জামানা পে করার জন্য অনেক সময় পয়সা কড়িতে এরকম থাকতো না দিনারদেরহাম ওনারা অনেক সময় জিনিসপত্র দিয়েও বিক্রি করতেন যেমন এত কেজি খেজুর বা এত পরিমাণ গম এত পরিমাণ আটা দাম হিসাবে দেওয়া হবে এইরকম কিছু একটা দাম হিসাবে দিচ্ছিলেন আর আজর। আর আমার কাছে একজন কর্মচারী ছিলেন সে ওজন করার কাজটা করত আর কর্মচারীকে আমরা পে করতাম ফকআল নবী সাল আলি ওয়া জান জেন ওয়া আর জ্য তিনি বললেন যে ওজন করো ঠিক আছে ওজন করো আর একটু পাল্লাটাকে ঝুঁকাইয়ে দিও তিনি তো নবী করিম সাল্লা সাল্লাম পে করবেন তো পে করার ক্ষেত্রে তিনি একটু একেবারে মাফে মাফে দিতে চান না আমাদের এসে বলে চল্লিশ কাটায় কাটা রাখবেন না একচল্লিশ বিয়াল্লিশ ঝুঁকিয়ে দেবেন একটু তার মানে তুমি একটু ঝুঁকিয়ে দাও পাল্লাটা যখন কোন লেনদেন হয় একেবারে কাটায় কাটায় হয়ে গেলে তো খুব বেশি হিসাবই হয়ে গেল বলা জানা সময় একটু কম হয়ে গেলো কিনা একটু ঝুঁকিয়ে দিলে পাল্লাটা সেইফ হলেন এটা উদারতা এটা বদান্যতা এটা ভালো বলে যে তুমি পাল্লাটা একটু ঝুঁকিয়ে দাও তিনি সাহবাইদেরকে শিখালেন। যে এইভাবে করতে হয় হাদিশ্রী বর্ণিত হয়েছে আবু দাউদে এবং তিরমিদিতে এবং হাদিশ্রী সাহাইয়া সাহবাই কেরাম এবং তাবে তাবাহিন সালফে সালাহীন এভাবেই ওজনের বিষয়টাকে খুব সিরিয়াসলি নিয়েছেন তারা সবসময় চেষ্টা করতেন লেনদেনের ক্ষেত্রে হালালের ক্ষেত্রে একটু হারাম যেন তাদের ভিতরে না ঢুকিল একটু সামান্য নাহক কিছু যেন তাদের উদারস্থ না হয় ইউনুস ইউ আসব তুদির হামানুহুল মারদ ইউনুস ইবনে আবাইদ রহমতুল্লাহ আলাই তিনি একজন আলেম এবং দিনদার তিনি হালাল রুজির এত গুরুত্ব দিচ্ছেন একটি পয়সা যেন হারাম না হক কারো ইনকামে না ঢুকে তিনি এইভাবে সতর্ক করে দিয়ে লোকদেরকে উৎসাহিত করার জন্য বলছেন আমি যদি একটি হালাল দেড়হাম রোজগার করি একেবারে হালাল হানড্রেড তাহলে এটা এত মোবারক জিনিস আমার কাছে এত বরকতময় মনে হয় আমার কাছে যে আমি হালাল ব্যবসা থেকে যদি একটা দেড় হাম হালালভাবে উপার্জন করি সেটা এত বরকতময় মনে চায় যে ওইটা দিয়ে যদি আমি ছাতু কিনি আর এটা কোনো রুগীকে খাওয়াইয়ে দেই এই আশায় যে হালাল রেজেকের বরকতে তার অসুখও ভালো হয়ে যেতে পারে এটা তিনি ঔষধ হিসেবে প্রেসক্রাইব করছেন না ভেরি একটা এক্সট্রিম একজাম্পল এই জন্য দিলেন মানুষ যেন হালালের কী যে বরকত হালাল যে কত নিয়ামত এবং হারাম যে কত খারাপ জিনিস এটা যেন বুঝে যে হালাল ইনকামের খাবারটা মনে যেন সেভা এত বড় ক মধ্যে আর সুদ ঘুষ মানুষকে ঠকিয়ে যা করে প্রতারণা করে লাখোপতি কোটিপতি মিলিয়নিয়ার হয়ে গেলো বাড়ি পরে বাড়ি হয়ে গেলো বিল্ডিং পারে বিল্ডিং হয়ে গেলো ফ্লাটে পরে ফ্লাট হয়ে গেল আহ কত সুখী আছে মনে করে কিন্তু এগুলো যে কত খারাপ জিনিস কত পচা জিনিস অত জঘন্য জিনিসের মালিক সে হয়েছে আগুন তার কাছে এই বিল্ডিং আগুন এই বাড়ি আগুন এই জমিন আগুন হারাম ইনকাম থেকে খরিদ করেছে ঘুষ খেয়ে এক জনের যদি তার বেতন যদি হয় বিশ টাকা তার মাসে ইনকাম হলো এক লাখ টাকা সবটা ঘুষ থেকে আসে কন্ট্রাক্টর অথবা সাপ্লায়ার বিল্ডিং বানায় জং ধারা রড দিয়ে দিল কম দামে রড সাপ্লাই দিয়ে দিল। নকল সিমেন্ট দিয়ে দিলো সিমেন্ট কমিয়ে দিল বালু বেশি করে দিল উল্টাপাল্টা করে খুব খারাপ র মেটেরিয়াল খুব খারাপ নির্মাণ সামগ্রী দিয়ে একটা বিল্ডিং করলো একটা স্থাপনা করলো কয়েকদিন পরে কলাপস করে ধসে পড়ে গেল কারণ কি যে কনস্ট্রাকশন এর মধ্যে ত্রুটি হয়ে গেছে এই দেশেও খবর এসেছে দু একদিন আগে পত্রিকা দেখেছেন এই শহরেই যেখানে আমরা আছি বিল্ডিং ধসে পড়েছে অনেক মানুষ মারা গিয়েছে আজকে সকালে পত্রিকায় দেখলাম যে যারা এই মিউনিসিপাল কর্পোরেশনে চাকরি করে কয়েকজনের চাকরি চলে গেছে এবং বাকিদেরকে বিচারের সম্মুখীন করা হবে কারণ তারা এই ইগনোর করেছে তারা নজর দেয়নি অথবা ঘুষ নিয়ে পাস করে দিয়েছে তারা সুপারভাইজ করেনি এই যে এগুলো কেন লেনদেন এত বিরাট জিনিস এই লেনদেন মানুষের জন্য কত খতরনাক হয়ে যায় একটা বিল্ডিং ধপাস করে পড়ে গেলে কতগুলো জীবন গেলো দজন যদি মারা যায় লোক মারা গিয়েছে। শুধু নির্মাণের পয়সা বানিয়েছে নয় কয়েক লাখ টাকা তারা নিয়েছে নতুন কয়েক কোটি টাকাই তারা পকেটে ঢুকালো এই কয়েক কোটি টাকা তারা আর কতজন লোকের জীবন শত শত লোকের জীবন চলে গেল এই জন্যই আল্লাহ তালা কোন সবাই বলেছেন কোন মানুষের এইরকম লোভ দেখে তারা মানুষকে হত্যা করতে মানুষের জীবন নিয়ে খেলতে তাদের কোনো গায়ে লাগে না হুমকাল আন আল্লাহ তালা তাদেরকে বলেছেন এরা জানোয়ারের মতো আদল তার চেয়েও খারাপ একটা জানোয়ার এতগুলো জানোয়ারকে মারতে দেখেছেন তার স্বার্থের জন্য হত্যা করতে দেখেছেন জানোয়ার মাধ্যমে মাঝে মারামারি করে এটা আমরা দেখি ডকুমেন্টারিতে দেখা যায় কিন্তু এমন না মানুষ যেভাবে মানুষকে খুন করতে পারে পয়সার জন্য খুন করে ফেলছে এত মানুষের জীবন শেষ করেছে তার পক্ষে কিছু ঢুকার জন্য শুধু এটা মানুষের পক্ষেই সম্ভব হলো জানুয়ারি থেকে নিচে চলে গেল দর্শক মন্ডলী লেনদেন সংক্রান্ত কথা আমাদের আরো কন্টিনিউ করবে এখানে শেষ হওয়ার আগে দেখি আমরা যে একটা প্রশ্ন নেব জি আলাইকুম আপনি লেনদেনের ব্যাপারে কথা বললেন আমার প্রশ্ন হলো আমাদের মধ্যে কিছু সোনা ব্যবসায়ী রয়েছেন যারা তৈরি করার সময় খাত ব্যবহার করে আর তারা এরকম কারণ দর্শায় যে খাত ব্যবহার না করলে সোনাটা ভালোভাবে তৈরি করা যাবে না সোনার হার সোনার নেকলেস তো এটা কতদূর সঠিক প্রশ্ন এসেছে স্বর্ণকাররা অনেক সময় সোনার গয়না বানাইতে গিয়ে তারা খাত ব্যবহার করে তাই না বা কোনো কোনো তাকে খাইট বলে অর্থাৎ অন্য কোনো মেটেরিয়াল ঢুকিয়ে দেয় সোনার পাশাপাশি এবং তারা বলে যে কিছু ঢুকাতে হয় এটা না ঢুকালে কাজটা করা যায় না এখন আমি অবশ্যই এক্সপার্ট নই তিনি বলছেন যে এটা কতটুকু ঠিক আমি এক্সপার্ট নই এই অন্য কিছু না ঢুকালে অলঙ্কার বানানো যাবে না কতটুকুন ঠিক যদি কথাটা ঠিক হয় তাহলে তো তারা বলবে যে এতটুকুন শোনা আছে আর এতটুকুন যোগ হবে তাহলে ওজন একটু বাড়ার কথা ওজন যদি আগে শোনার মতন সমানই থাকে তাহলে শোনা গেল কই তো তাহলে প্রতারণা আর যদি সত্যি প্রতারণা করেই থাকে তাহলে এটা অনেক বড়ো গুণা হবে কিন্তু তারা যদি বলে যে এটা আলাদা একটা ম্যাটেরিয়াল দিতে হয় খাদ দিতে হয় তাহলে বলতে হবে যে এতটুকুন সোনার সঙ্গে এতটুকুন যোগ হবে এবং সেটা ওজনেও ধরা পড়ার কথা এই আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে এটা প্রয়োজন হয়ে গেলে যা যাচ্ছে কিন্তু যদি উদ্দেশ্য থাকে যে এই কথা বলে বুঝ দেওয়া আর একটু সোনা সেখান থেকে চুরি করা আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে স্বর্ণকারকে বিশ্বাস করতে নাই মায়ের কানের সোনাও চুরি করে আমি অবশ্য সবসময় কারকে এরকম করে বলে ঢালাওভাবে বলতে চাই না হয়তো তাদের মধ্যে নিশ্চয়ই কিছু দিন দিনদার ইমানদার আমানাদার আছেন কিন্তু কেউ যদি এরকম করে থাকেন তাহলে এটা ঠিক নয় অনেক সময় কেউ কেউ টেইলারদের বিরুদ্ধে কমপ্লেন করেন তাদেরকে খলিফা বলা হয় বাংলায় দর্জে তারাও কেউ অনেক কাপড় চুরি করে বলা হয় আমি অবশ্য সবাইকে ঢালাওভাবে এটা করতে চাই না অনেক দিন দিনদার আছেন আমানতার আছেন তারা করেন না কিন্তু যারা এরকমভাবে করে থাকেন তাহলে সবকিছু সঠতা সব ধোকা চুরি এটাকে কখনই এই তরিকা ব্যবহার করা ঠিক নয় আল্লাহ তালা লানের শিকার হয়ে গেছে একটা জাতি কমে সাইড এই চুরি করার কারণে এই জালিয়াতি করার কারণে এবং জালিয়াতের কিসেম কন্ট্রাক্টাররা রাস্তার কাজ করে যতটুকু লাভ করার কথা তার চেয়ে বেশি সিংহভাগ খেয়ে নিয়ে পরে কাজ করে রাস্তার কাজ করে চলে গেলো কয়েকদিন পরে কয়েক সপ্তাহ কয়েক মাস পরে আবার রাস্তা যেয়ে এরকম চুরি যে কত তরিকা আছে কোন সময় মনে হয় কোনো জাতি বজায় একদম চোরের জাতিতে পরিণত হয়ে গেল কিনা কয়জন লোক সৎ আছে খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যায় এটা অবশ্য আমরা আমানতের উপরে একটা বিষয় যখন আসবে আমাদের এই সিলসিলার মধ্যে তখন আলোচনা করবে ইনশাল্লাহ আজকে আমাদের এই সেন এখানে শেষ হচ্ছে ইনশাআল্লাহ লেনদেনের উপরে আমাদের আলোচনা আরও আছে আরও শেশন আপনারা শুনবেন সেই দাওয়া দিয়ে এখানে বিদায় নিচ্ছি অবিল্লাহি তফিক আসসালামু আলাইকুম আরহামুল্লাহি Oh. আমল করলেই কি হয়ে যায় পাবেন কি যা কিছু করছেন তাই অবশ্যই নয় যতক্ষণ না আমল এবাদত কবুল ও সংরক্ষণের শর্ত হয় सारा विश्व जनप्रिय होर मौलिक ज्ञान रे आठ टेब सम्प्रचार सकाल सतंगी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 So if Jesus Christ peace be upon him, died for three days, who controlled the world? That means even God died, The freedom to unmask. So there are various ways which we can prove the argument have De Ku Dr. Jakirt Shoge Alap Kori, Proti Shonivar, Rad Sharai, Apuno Shamprochar, Shakal Sharre Notae Bangladesh, Peace TV Banglai.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 शांिर जन्माम अवदान समाज शांति प्रतिष्ठाएस पुन सम्प्रचार सकाल सारे देश